মালিক ইবনু ওয়ারিস রাজিউল্লাহ তালাহ বর্ণিত তিনি বলেন দুজন লোক সফরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করার জন্য নাবী সাল্লা সাল্লামের নিকট এল নাবি সাল্লাহ আলহ সাল্লাম তাদের বললেন তোমরা উভয়ে যখন সফরে বেরোবে সালাতের সময় হলে তখন আজান দিবে অতপর ইকামত দিবে এবং তোমাদের উভয়ের মধ্যে যে বয়সে বড় সে ইমামত করবে